রাফির আদিল তাল্লতে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রসুল আমাদের কাছে কোনো ছুরি নেই নবী সাল্লাহু আলাইস্লাম উত্তর দিলেন যে জিনিস শক্ত প্রবাহিত করে এবং যার উপর আল্লাহর নাম নেয়া হয় তা খাও তবে দাঁত ও নখ দিয়ে নয় নখ হলো হাফশিদের ছুরি আর দাঁত হলো হাড় তখন একটি উট পালিয়ে গেল তীর নিক্ষেপ করে সেটিকে আটকানো হলো তখন নবী সাল্লাহু আলাই সাল্লাম বললেন এ সকল উটের মধ্যে বুনো জানোয়ারের মতো পালিয়ে যাবার অভ্যাস আছে কাজেই তার থেকে কোনোটি যদি তোমাদের আয়ত্তের বাইরে চলে যায় तालोले संगे तेम व्यवहार कर